بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد فقد قالت عائسه رضي الله عنها ان رسول الله صلى الله عليه وسلم كفنا في ثلاثه اسباب يمنيه بذين سهوليه من قرصف ليس فيهن قميص ولا عمامه ادرج فيها ادراجا ওকালফ রফন রুফী সলাাস কমা ফেলা বিন নবী সাহিস في ইনিনফাফতন ফলাফন দির খার ওার লিফাফতন আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের জন্য আল্লাহ পাক এক সময় মত নির্ধারণ করেছেন যাতে করে এ হায়াত আর মতের মাধ্যমে আল্লাহ ফাকরবুল আলমিন আমাদের দুনিয়াতে পরীক্ষা করেন যে আমরা কে কত ভালো কাজ করে আসতে পারি আল্লাহ পাকের কাছে আর মতের পরে আল্লাহ ফাকরবুল্লা আলমিন যাতে করে প্রত্যেক ব্যক্তিকে তার কাজের আমলের প্রতিদান দেন যারা সৎকর্মশীল তাদেরকে উত্তম প্রতিদান দেবেন আর যারা অসৎ কাফের মুশ্রেক অথবা পাপিষ্ট গুণাগার তাদেরকে আল্লাহ পাক তাদের উচিত শাস্তি দেবেন এই জন্য আল্লাহ ফাকরবুল্লাহ মতের পরে আখেরাতের জগৎ নির্ধারণ করে রেখেছেন যেখানে রয়েছে জান্নাত অথবা জাহান্নাম আল্লাহ ফাকর্বাহ আলমিন যান আমাদের জান্নাতুল ফিরদোস দান করেন সালাত এবং সালাম নাজিল হুকি মাহমুদুর রসুল্লাহ সাল আলী সাল্লামের উপর যার জন্য আল্লাহ পাক আমাদের মতই মত লিখে রেখেছিলেন তারও ইন্তেকাল হয়েছে এটা হচ্ছে আহলে সন্নাতাল জামাত কোরআন সন্ন্যান অনুসারীদের আকিদা এবং এটাই হচ্ছে কোরআন বাহাদিসের কথা ইন্নাকা মেয়েতুন ওয়া ইন্না হুমুন হে নবী মোহাম্মদ নিঃসন্দেহে আর তারাও মারা যাবে সুম্মা ইন্নাকুমাল কেয়ামত ইন্দা রব্বে সেমন অথপা আর কেয়ামতের দিনে তোমাদের প্রতিপালকের সামনে তোমরা বাদানুবাদ করবে মানে নিজের সাফাই পেশ করবে নিজের আত্মরক্ষার জন্য নিজের ওজোর অজুহাত পেশ করবে আমাদের মহিম্ম গুরুত্বপূর্ণ দর্শে যে কিতাব আল্লামা ইমাম শেখ আবদুল্লা বাজ রহমতুল্লাহ আলীর তার শেষ দিকে জানাজা সম্পর্কে যে আলোচনাটি রয়েছে এই জানাজা সম্পর্কে জানাজা সম্পর্কে গত একটা আলোচনা হয়েছে দ্বিতীয় আলোচনা হচ্ছে মাইয়াতের কাফন দেওয়া আর विषयटी आलोचनारे काफन केमन को श्रेणी मानुषर और तरह गोसल विषयटी और गोसलर पर तक जानार सलाजार जाना नमजे पद्धति प्रथम जो विषय शुरू करब से हम मृत व्यक्तर का काफन काफन बला हैपड़ के कपड़ा मईयत के पड़ान दाफनर पूर्वे গোসল দিয়ে দাফনের পূর্বে পরানো হয় এবং যে কাপড়ে দাফন করা হয় কাফন তিনটি কাপড়ে দাফন করা হয়েছিল এ দিয়ে শুরু করি মা বর্ণিত তিনি বলছেন রসুল সাল্লামকে কাফন দেওয়া হয়েছিল তিনটি ইয়ামানি কাপড়ে तीन एमन कपड़े कपड़गुलसूर छोड़ सदा बैदार बहुबचन हम सहुल और सहुल नामक एक स्थान तैरी हतुलसुफ जो कपड़े सूतर করসুফ মানে কুতুন কটন ইংরেজিতে কটন বলা হয় আরবিতে কুতুন বলা হয় সুতি করসুফ সুতি কাপড় ছিল। এই তিনটি কাপড়ের একটিও জামা ছিল না আর পাগড়িও ছিল না উদরেজাফিহা ইদ্রাজান এই তিনটি কাপড়ে নবী করিম সাল্লামকে জড়িয়ে দেওয়া হয়েছিল আদরাজ উদরাজ মানে ঢুকিয়ে দেওয়া এই তিনটি কাপড়ের মধ্যে কোন একটা জামার মতো ছিল না যে কামিজ এই পর্যন্ত এখান থেকে এরকম ছিল না আর পাগড়িও ছিল না যেমন জীবিত মানুষ পাগড়ি পরে যুগে মুসলিম আরবরাগড়ি পরতলিম সবাই পাগড়ি পরত্রে ছিল সেই যুগে পাগড়ি পাগড়িও ছিল না তার মানে মেয়েদের পাগড়ির উপরে জন্যই পাগড়ি দেবেন না আর কামিজ হইতেই হবে যেমন আজকাল অনেকে দাফোন কাফনে গিয়ে কামিজ করে একটা ছোট সাইজ করে মানে গোটা শরীর না। এটাও নবী করিম সাল্লাহি সাল্লামের ছিল না নবী সাল্লাহি স্লামের কাপড়টা ছিল তিনটি কাপড় তিনটি কাপড় যদি সমান হয় এটা সবচেয়ে ভালো কারণ কর্ন হাদিস দ্বারা প্রমাণিত নয় যে তিনটি কাপড়ে ছোট বড় ছিল একটা কাপড় ধরেন এই বুক থেকে শুরু করে নিচের দিক লুঙ্গির মতো আর একটা কাপড় ওপর থেকে শুরু করে হ্যাঁ হাঁটু পর্যন্ত হয়তো পাঞ্জাবির মতো এইরকম ছিল না আসলে যেটা অনেকেই আজকাল করে থাকে তিনটা তিন রকমের কাপড় করে একটা কামিজের মতো শরীরের ওপর ভাগ থেকে শুরু করে যেমন কামিজ জামা থাকে ওখান থেকে শুরু করে এমন হাঁটু পর্যন্ত বা তার একটু বেশি কম আর আর কাপড় করে নিচের দিকে বুক থেকে নিয়ে পা পর্যন্ত মানে যেটা লুঙ্গির মতো এরকম করে আর আরেকটা লম্বা করে শরীর চাইতে একটু বেশি লম্বা যাতে করে বাঁধা যায় মাথার দিক থেকে আর পায়ের দিক থেকে বাঁধা যায় এরকম করে কিন্তু তিনটি কাপড় ছোট বড় হইতে হবে এর কোন প্রমাণ আমাদের কাছে নেই যার ফলে অনেক হাদিসের আমলকারীরা বলছেন যে তিনটি কাপড় সমান সমানই হবে বড় বড় হবে গোটা শরীর ঢাকা কাপড় হবে সৌরমকে এক কথায় তিনটি কাপড়ে কাফন দেওয়া হয়েছিল এখন আসেন শেখ কি বলছেন বলছেন খামেসান পঞ্চম বিষয় হচ্ছে এই জানাজা সম্পর্কে বা মাইয়াতের কাফন দাফন সম্পর্কে ত্যাগ ফেন মাইয় মাইয়াত কে কাফন দেওয়া উত্তম তাহলে ফরজ নয় যে তিনটি কাপড় হইতে হবে ফরজ একটি কাপড় যাতে লজ্জায় স্থান আবৃত হয়ে যায় শরীরটা ঢেকে যায় এটা ফরজ তো একটা যদি হয় অভাবের সময় পয়সার অভাব কাপড়ের অভাব বিভিন্ন কারণে কাপড় অবা হইতে পারে পয়সা নেই সেজন্য কাপড় হইতে পারে কাপড় নেই সেজন্য হইতে পারে এমন অবস্থা হতে পারে অথবা নেই নিরাপত্তা নেই বাড়ি থেকে বেরোতে পারছেন না কাফন দেওয়া হচ্ছে উত্তম তাহলে মাসলা চলছে উত্তমের ভালো আর বিদিন সাদা কাপড়ে কাফন দেওয়া উত্তম তাহলে বোঝা গেল সাদা ছাড়া রঙিন কাপড়েও যদি কেউ কাফন দেয় তো জায়জ আছে কিন্তু উত্তম হচ্ছে সাদায় কেন যে রসুরুল্লাহলামকে সাদা কাপড়ে কাফন দেওয়া হয়েছে এক দুই নম্বর কথা যে নবী করিম সাল্লা উৎসাহিত করেছেন জীবিত মৃতকে সাদা কাপড় পরার জন্য ইলবাসু মিনা বে কুমল বেয়া নবী একটি হাদিস তোমরা সাদা কাপড় পরিও উত্তম ওকাফেন ফিহামা ও তাকুম আর তোমরা সাদা কাপড়ে তোমাদের মৃতদেরকে কাফন দিও कारणा कपड़े काफान बाराइज देखी एम जगह मरुभ सदा कपड़ नहीं चारश पांच किलोमीटर कपड़ खुजते जामिशामा थे का का जा जामा जा एक जामार मत हाँटो जुब्वार मत करबाम पागड़ी তিনটি কাপড় দিয়ে জড়িয়ে দেওয়া হবে মৈয়তকে ওয়াইনকুফিন আর যদি কেউ কাফন্দা এরকম করে যে একটা কামিজ বানাইলো এখান থেকে শুরু করে হাটু হাঁটুর নিচে পর্যন্ত হ্যাঁ জুব্বার মতো করে ওয়া জুববার একটু কম বেশি পাঞ্জাবি করলো একটা কামিজ ওয়া এজ একটা লুঙ্গির মতো করলো এই নাভির ওপর থেকে শুরু করে হ্যাঁ আপনার নিচে হাঁটু ওপর পর্যন্ত করলো ওয় লেফাফা তাইন আর কি বলছেন ওয়া লেফাফা একটা লেফাফা লেফাফা মানে হচ্ছে আবরণ বড় যেটা শরীর চাইতে একটু বড়ো হইতে হয় ফালা বাসা তাতে কোনো অসুবিধা নেই কিন্তু এর চাইতে উত্তম হচ্ছে আগে যে তিনটেই সমান সমান কাপড় কাপড়ে গোটা শরীরে গোটা শরীরে আসবাব মহিলাদেরকে পাঁচটি কাপড়ে কাফন দিতে হবে কাফন দেওয়া উত্তম এটাও ফরজ নয় যে পাঁচটা কাপড়ে মহিলাকে কাফন দা ফরজ অজিব না উত্তম পাঁচটি কাপড়ে পাঁচটি কাপড়ে একটি হচ্ছে দেড় অন দেড় অন মানে কামিজুন হ্যাঁ বলা হয় দেরা যুদ্ধের মাঠে যদি ব্যবহার হয় তো বলা হয় শরীরের বর্মকে যেটা শরীর অস্ত্র থেকে রক্ষা করে এটাকে বর্ম হয় আর এমনি দেড় অন মানে কামিজুন হ্যাঁ কামিজুন কামিজকে মহিলা পুরুষের কামিজ হচ্ছে দেরা তো একটা হচ্ছে কামিজ তাহলে মহিলাদের একটা কামিজ হবে কামিজ মানে আজকালকার বেহাই বেলাউজের মত নয় লম্বা কামিজ হ্যাঁ যাতে হয় আর একটা হচ্ছে খেমার একটা ওড়নার মতো মাথা মাথা থেকে শুরু করে আপনার পেট পিট পর্যন্ত ঢেকে যাবে এরকম যেমন একটা ওড়না থাকে বড় ওড়নাগুলো আজকাল ফ্যাশানের ওড়নার নয় যে মাথার উপরে শুধু বেঁধে আসে হ্যাঁ আজকাল বোরখার উপরে অথবা এমনিও একটা ওড়না অথবা ওড়না বুকের উপরে লেটকে রেখেছে এরকম ওড়নার নয় ওড়না মানে মাথা থেকে একেবারে কমার পর্যন্ত ঢাগবে পেট পিট পর্যন্ত একটা করবে লুঙ্গির মতো মানে আর দুটো হবে আবরণ দুটো হবে মহিলাদের মহিলাদের যেহেতু অধিক পর্দার বিষয় রয়েছে সেজন্য দুটো আবরণ হবে কয়টি হইল পাঁচটি এই বিষয়টা সম্পর্কে শোনেন এতক্ষণ আমরা পড়লাম এটা হচ্ছে অধিকাংশ থেকে যা আমরা জেনে রেখেছি বা সংরক্ষণ করে রেখেছি তাদের মতামত ইয়ারাত তাদের মত হচ্ছে আন্তি খামসাতে আসবাব মহিলাদেরকে পাঁচ কাপড়ে কাফন দিতে হবে তারপরে ভাস্যকারের যে রহল বখারি কথাটি ভুল এই কথা হাদিস নয় এটা হচ্ছে এমানের উক্তিহেবা এটা মুস্তাহাব পাঁচ কাপড়ে কাফন দেওয়া মহিলাদেরকে মুস্তাহাব কেন লে মার আতা হায়াত कारण महिला पुरुष बेचे थका अवस्था कपड़े प्रयोजन बोध कर प्रयोजन ठीक क्या तरफ पर्दार ढेके रखारमान जुगे अदिकाश महिला पुरुष चाहते कम कपड़ व्यवहार कर बर्तमान जुगे आदम सन्यादम बेटी शरिये कपड़ी महिला केजन कर माफ कर महिला पुरुष छोटना সাইতান কিভাবে গ্রাস করেছে নারী পুরুষকে জাহান নামে নিয়ে যাচ্ছে সেজন্য আজকাল হাজারে মুসলিম আর অমুসলিম তো সবগুলি মুসলিম হচ্ছে হাজারে কি টাকার নিচে কাপড় পড়া। যাতে করে শয়তান হাত খোলা পা খোলা রান খোলা হম ছোট্ট একটি টি শার্ট অথবা এর চাইতো খারাপ অবস্থা যা বলবেন তাই হাত দেশওয়ালা যা বলবেন সব রকমের নারী পাবেন আপনি শৈতান ছাড় নিয়েছে সবগুলিকে ধ্বংস করে দেবো সেগর থেকে উঠিয়ে জাহান্ন নিয়ে যাবো সবগুলিকে কিন্তু মানুষের বিবেক বুদ্ধি থাকা সত্ত্বেও একটু চিন্তা করছে না নারী না পুরুষ মুসলিমদের কথা বললাম মুসলিম বিরোধিতা করছে শরীর ঢেকে রাখার ক্ষেত্রে কাকে কতটা ঢাকতে হবে আল্লাহ ফাকরবুল আলমেন আমাদের হেফাজত করেন আমাদের পরিবারের হেফাজত করেন আমাদের ছেলে মেয়েদের আল্লাপাক হেফাজত করে জাহান রাস্তা থেকে আল্লাপাক বাঁচান शरियतर विधान हे बेचे थास्थ जीवदशा अथवा मत हम महिला बी ढार तीन टे कपड़े हम काफो महिला कपड़ हलाजियारा कारण महिला ढेके रखार अंग पुरुष पुरुष देर नाभी थे हाँटू पर ढाकली है বাকি যদি গা নাও ঢাকা থাকে পেট পিট নাও ঢাকা থাকে কোন অসুবিধা নেই ঠিক না পুরুষদের বুক ঢাকা নাই পেট হাত কিছু। নেই পিঠাক আছে যথেষ্ট কিন্তু মহিলাদের মাথা থেকে পা পর্যন্ত ঢাকা থাকতে হবে এটা হচ্ছে দীন ইসলাম ফকাজাব আলী কাবাদ আল মত এই জন্য মতের পর এইরকমই তাদেরকে বেশি কাপড় দিয়ে ঢাকতে হবে তাই না মহিলারা এহরাম করেছে হজুমরা করেছে সেলাই করা কাপড়ে থাকছে আপনি আমি পারবো না আমাদেরকে ওই কাপড়ের মতো সাদা দুটা কাপড় পরতে হবে হ্যাঁ বিনা সেলাইয়ের কাপড় পরতে হবে তো যখন তাদের এহেরামের অবস্থায় সেলাই করা কাপড় পরা আকমাল যায়াত আর এটা হচ্ছে মানুষের জীবনের পূর্ণ অবস্থা যে গোটা শরীর কাপড় কালের পরেও ওইভাবে করাটা মানে শরীর ভালোভাবে ঢেকে রাখাটা মুস্তাহ তো বলছেন পুরুষদের ক্ষেত্রে এমনটা নাই পুরুষদের ক্ষেত্রে এমনটা নয় সেই জন্য ফাফতারা কাফিল্লু সে বাদাল মত মতের পরে মৃত্যুর পরেও পুরুষ নারীর पोषा के कारण दीता है जो हादीटी पेश करा हादी से हादीया जयीफ जार फिर विषय टीके मे चाह अने पंडित হাদিস মুসনাদ আহমদে আছে আবু দাউদে আছে আবু অন্তর্ভুক্ত ছিলাম যারা রসুল কুলসুমকে গোসুল দিয়েছিল রসুল্লাহ কুলসুম রাজিয়া উসমান স্ত্রী যখন ইন্তকাল করেছিলেন মেয়ে তখন যেসব মহিলারা গোসল দিয়েছিল তার একজন ছিলেন বাইরে থেকে একটা একটা করে কাপড় ধরিয়ে দিচ্ছিলেন কারণ নিজের মেয়েকে দিতে হবে কি কি কাপড় নিজের হাতে দিচ্ছিলেন রসুল্লাহ প্রথম কাপড় দিলেন মানে একটা হচ্ছে আলহিকন বলা হয় এজারকে লুঙ্গির হ্যাঁ লঙ্গির মত তারপরে চাদর যেটাকে আমরা গায়ে জড়াই সেটাকে মাথা থেকে আমাদের ঢাকা যেতে পারে তাই না একটা ওই রকম চাদর দিলেন সোম্মা উদরেজাত চাদর হলো তারপরে পাঁচ নম্বরে रसूल दरजार पास बस दिखाई আর তার কাছে এইরকমই শুধু তিনি না আল্লামা শোয়াইব আর নৌদ তার আগে একজন মহাদেশ তিনিও হাদিস টাকে মোসনাদ আহমদের আহ হাদিসটিকে তিনি জয়ীফ বলেছেন কারণ তাতে নিন হাকিম সাকাফি হাফেজেজিনাল এবং এমাম জাহাবি এই দুইজন মহাদেশ্য এইরকম বলেছেন যে এতে রি বর্ণনাকারী একজন রয়েছে হাকিম তিনি জয়ীফ সুতরাং অনেক আলম আল্লাহ ভালো জানেন বর্তমান যুগের বড় আলে মহাদিস ফকিহ আল্লা সাইম রহমতুল্লা আলে তাকে জিজ্ঞাসা করা হয় যে পুরুষ নারীকে কেমন করে কাফন দিতে হবে তো তিনি এ সম্পর্কে বলতে গিয়ে লম্বা কথা বলছি না তার শুধু মহিলাদের ক্ষেত্রে কাফন দেওয়া ভালো দিতে হবে এজার একটা লুঙ্গি একটা খেমার একটা ওড়না একটা কামিজ ও লেফাফা তাইন দুটো লেফাফা মানে একটা চাদর আর একটা হচ্ছে দুটো সমান সমান কোন দোষ বরং ভালো শেখুল হোসিম রহমতুল্লাহ তার আরেকটি কিতাব আশ্বার মোমতে কিতাবের পঞ্চম খন্ড তিনশো তিরানব্বই পৃষ্ঠায় তিনি বলছেন আল্লাহ এই বিষয় আলোচনা করতে গিয়ে মহিলাদের কাফন সম্পর্কে বলছেন আমি বলবাদের কাফন দেওয়া ফাজে তাহলে তো ভালো কথা যদি সহিদটি সহি ফহাকা জালে তাহলে তো ঠিক আছে ওয়াইবুত আর হাদিস যদি সহি না হয় পার্থক্য আছে আজান মহিলাদের নেই হ্যাঁ আজান পুরুষদের আছে এখানে পার্থক্য আছে কিন্তু শেষ করবে মহিলারা একবারে জমিনে একবারে গুটিয়ে আর পুরুষরা বুকটা উঠিয়ে পার্থক্য নেই কোন সহি প্রমাণিত না হয় তো কোনো প্রয়োজন নেই কি যদি পাঁচ কাপড়ে দেন ভালো কথা কিন্তু এটাকে এমন না যে ওইটাই সন্ন্যত মুস্তাহ না এটা সহি সন্নত সহি দ্বারা প্রমাণিত নয় এই জন্য অনেক অলমার এই বলেছেন হাসান বলেছেন এবং ইমাম আবু দাউদ রাহমতুল্লাহটিকে উল্লেখ করার পরে নীরব থেকেছেন নীরব থাকা সহিহর দলিল নয় আল্লাহ তো এই বিষয়টা আশা করি স্পষ্ট আলহামদুলিল্লাহ আমাদের কাছে মজবুত না জি এটা হচ্ছে আসলে বলার উদ্দেশ্য কিন্তু পাঁচটি কাপড় যদি করেন তো ভালো করতে পারেন ওয়াহিদাল আচ্ছা ছোট বাচ্চারা নাবালক ছেলে নাবালক যদি ছেলে হয় তাহলে একটি কাপড় থেকে তিনটি পর্যন্ত ছেলে হলে একটি থেকে একটি দেওয়ায় যথেষ্ট আর যদি তিনটা দেন ভালো অত সাকিরা তো কামিসিন নলেফাফা তাইন এইরকমই যদি নাবালিকা হয় নাবালিকা মেয়ে তাহলে এরকম নাবালিকা মেয়েকে একটি কামিজ দেবেন আর দুটা লেফাফা মানে দুটো আবরণ লম্বা কাপড় গোটা শরীর ঢাকা দিয়ে দেবেন তাহলে তিনটি ক্ষেত্রে সকলের ক্ষেত্রে মানে নাবালক ছেলেরা হ্যাঁ নাবালিকা সকলের ক্ষেত্রে ওয়াজেব ফরজ হচ্ছে এতটা কাপড় দেওয়া ফরজ কতটা ফিহাক সকলের ক্ষেত্রে ওয়াহেদ একটি কাপড় একটি কাপড় ফরজ যাতে করে এমন কাপড় হইতে হবে জামিয়াল গোটা শরীরকে ঢাকে এমন না যে একটা কাপড় দিলেন এখান থেকে গলা থেকে শুরু করে পা পর্যন্ত হ্যাঁ এরকম নয় গোটা শরীর যাতে করে ঢাকে একটা যদি হয়তো ফরজ আদায় হয়ে যাবে বিশেষ করে অভাবের সময় অথবা কাপড় পাওয়া যাচ্ছে না অনেক লোক একসাথে যুদ্ধের সময় যা হয়ে থাকে এই সময় কাফোন দেওয়ার লোক নেই এইরকম হইতে পারে অনেক সময় বিভিন্ন অবস্থা তৈরি হইতে পারে আল্লাহ না করে ওই রকম অবস্থা আমাদের তৈরি হয় এহরামের অবস্থায় আছেন পানি এবং কুল দিয়ে বোরই পাতা দিয়ে গোসল দিতে হবে বা ই গোসল দিতে হবে ও আর তার কাপড় বদলানো চলবে না যেই কাপড়ে এহরাম বেঁধে ছিল হ্যাঁ মানুষ যে কাপড়ে এহেরাম বেঁধে ওই কাপড়ে কি কাপড় এহেরাম ছিল একটা নিচের দিকে ছিল আর একটা উপর দিকে ছিল এজার আর এদার বলতে পারেন এজার আমাদের দেশের লুঙ্গি এজার বলতে আমরা সেলাই করার লুঙ্গি বুঝি কিন্তু একটু কেরালার লুঙ্গি দেখেন দক্ষিণ ভারতের লুঙ্গি বিনা সেলাইয়ের লুঙ্গি তাই না আর ওপরে যেটা পড়বেন সেটার নাম হচ্ছে রেদা চাদর একটি লুঙ্গি এবং একটি চাদর অথবা অন্য কোনো কাপড় হইতে আর इहराम एहरामी व्यक्तिर एहराम अवस्था गा पुरुष लोग दाफन करेहरा खोला खोला जमन भाव एहराम अवस्था कपड़ पड़े थकें ओ भाई कपड़ रखते हैं वाला योत और सुगन्धी देवा अथच मैत के गोसूल दिए सुगंधी देव কিন্তু মোহরেন যেহেতু এহরামের অবস্থা আছে আর এহরামের অবস্থায় যদি জীবিত থাকতো যতক্ষণ এহেরামের থাকবে ততক্ষণ পর্যন্ত করবে আর ওই এহেরামের অবস্থায় উঠবে সেই জন্য লেহান্ন হাসই কেয়ামাতে মোলা কারণ এহরামকারী ব্যক্তি ক্যামতের দিনে তেলবিয়া পাঠ করা অবস্থায় উঠবে ক্যামা সাহাবিজ আলি কালিস দেখা গেল একটা লোক আরফাই আরাফার দিনে নয় আরাফার দিনে রসুরামের সাথে অবস্থান করেছিল ইদ ওয়াকা আর রাহিল উপর বসেছিল সেই জামানায় অনেকে आराफाते अवस्थान करो नीचे पीठ बस हाउदजार बद अभ्यसदी आदि तारीठ सवारी पड़े जाए बाचार आशा जाए गलाते चापा देर और मोड़ मोड़े देवे মেরুদণ্ড ভেঙে দিবে এটা হচ্ছে উটের কাজ উটের পিঠে যদি চাপতে পারেন তাহলে ভালো আর পড়ে যান তো খবর আছে জি তো ওইরকমই করেছিল ফাঁকানবী সালাম নবী সালাম বললেন ওই লোক মারা গেল বললেন মাইন ওসিদিন একে গোসুল দিয়ে দাও পানির দ্বারা আর বরুই পাতা দ্বারা ও কাফিয়ানুহ ফিসাউবাইনে দুই কাপড় একে কফোন দাও ফিসাউবাই হে তার দুই কাপড়ে যে দুইটা কাপড় ওর গায়ে আছে ওয়ালা তোহানু হো তাকে তোমরা খুশবু সুগন্ধি দিও না অন্য বর্ণা রয়েছে ওলা তো হো খুশবু আতর দিও না ওলা তো মাথাও ঢাকিও না ওলা ওয়াজ চেহারা ঢাকিও না কারণ সে ক্যামতের দিনে তেলবিয়া পাঠ কর অবস্থা এই লব্বে আল্লাহ মালিক করবে আর উঠবি রহুল বখারি ও মুসলিম ভাগ্যবান তাই না আল্লাহ পাখের কাছে দলিল জাল্লা আমি হজে এসেছিলাম উমরা এসেছিলাম এই অবস্থায় মারা গেছে মানে কাঁফনে তার চেহারাও ঢাকবেন মাথাও ঢাকবেন হ্যাঁ চেহারার বিষয়টিতে শুধু চেহারা আর হাত চেহারা ঢাকতে হবে না চেহারা আর হাত কারণ মহিলাদের চেহারা আর হাতে এহরাম রয়েছে সে জন্য চেহার বিষয়টি আলাদা আর বাকি সেলাই করা কাপড়ে যেমন জীবিত অবস্থায় এহরাম করে ওই রকম কাফন দেবে তাকে সুগন্ধি দেওয়া যাবে না চেহারা ঢাগবে না আর দুই হাত ঢাগবে না তাহলে মাথা ঢাকবে মাথা ঢাকবে যেমন এরামের অবস্থায় থাকে তবে শুনে রাখেন এহেরামের অবস্থায় অনেক মহিলা চেহারা কে খুলে রাখা জরুরি মনে করে চেহারা খুলে রাখা বলা হয়নি অপর পুরুষদের সামনে মতের পরে তোকে কা তারপরে পর্দার সাথে তাকে উমরা করছে হজ করছে এটা যাইজ না এসব মহিলা আর যে হলো তো অজ্ঞতা আসলে মুসলিম এসব মহিলারা বুঝে না অথবা পালন করে না হয়তো বাইরেও তারা চেহারা না। এহরামের বাইরে অন্য সময় ঢাকেনা আর অনেকে আছে যে তাদের অজ্ঞতা দিন ইসলামের মাসলা বুঝে না মনে করে যে হেরাম করেছিস পরে ছিল নিকাপ পরে ছিল আর যেমন হেরাম করলে তেমনই নিকাপ খুলে দিল চেহারা খুলে ফেললো যাইজ না আসলে বুঝে না এটা কখন করবে যখন অপর কোন পুরুষ না থাকবে তখন কিন্তু আজকাল সব সময় যেহেতু চোখের সামনে অপর পুরুষরা থাকছে সেই জন্য চেহারা ঢাকতে হবে কিন্তু নিকাপ দিয়ে নয় ওপর থেকে ওড়না ঝুলিয়ে ঢাকতে হবে এ মাসলা অনেক মাদ্রাসা পড়ারা জানে না ভুল করে বিভিন্ন অভিজ্ঞতায় দেখেছি ছিদ্র করা নাকাব মানে ছিদ্র করা চোখের ওপরে ছিদ্র এখানে একটা ছিদ্র আর ওই যে পটিটা বাধা থাকে হ্যাঁ মুখের ওপরে এটা হচ্ছে নেকাব এখানে বেঁধে রাখা হ্যাঁ আর চোখের উপরে पर्दा लागिए रखा जो खोला पुरुष नहीं थकतम सामने दिखे लोक चले आसते पा नजरे पड़े जाब तहदाना जेल बाबाह तक महिला तर जलना के ऊपर लटके नित जीना पतला से ओड़ना चूल ढाथे चेहरा ढेके जाए करते जी जरा मसला जाने तब करतेपर पुरुष सामने महिला अवस्था चेहरा डाक इंतकाले गए হাত আর কি না করে দাস্তানা হাতের মোজা যেন না পড়ে। ওই কফন দিয়ে ঢাকবেন মহিলাদের কফোনের ক্ষেত্রে বলা হয়েছে গোসল কে দিবে বলেন হ্যাঁ লেখক কি বলছে দেখেন ৬ নম্বর বিষয় হচ্ছে আহকা সেহি ও সোলাতে আলেকা मैयात के गारब चे बारे जात कर देखो मारा गा के जान ग्रामे अमुक आलेम सहेब कि गोसल दे अथवा बड़ो भाई गोसल दायगर हम पोछते सम्भव অমুক যেন আমাকে গোসল এক কথায় কারোর সাথে তার আন্তরিকতা আছে অথবা কাউকে মনে করে যে তার মাধ্যমে আমার গোসলটা হোক যদি অসিওত করে গিয়ে থাকে তাহলে সে সবার উপর প্রাধান্য পাবে সবার উপর প্রাধান্য পাবে গোসলের বিষয়টা হইলো অস্থল জানাজার বিষয়ে জানাজা কে পড়াবে আমাদের দেশের অবস্থা কি জানাজা কে পড়া যে গ্রামের এবং সাহায্যে সেই ক্ষতি বিষয় হবে যে জানাজা পড়াবে না না না জানাজা কে পড়াবে যদি করার ক্ষেত্রে অমুক অমুক যেন আমার কবরে নামাই আমাকে সেই প্রাধান্য পাবে নিজের ভাই নামতে পারবে নিজের বাপ নামতে পারবে নিজের ছেলেও নামতে পারবে না যদি ওসিয়ত করে নাম নির্ধারণ করে যায় কারণ তার অধিকার বেশি যে আমাকে কে গোসল দেবে তাহলে ছেলে চাইতে আগে বাপ হক রাখে দুই নম্বরে সোমাল জাদ বাপ যদি না থাকে তাহলে দাদা যদি বেঁচে দাদা হক রাখে সোমাল আক্রাব ফাল আক্রাব তারপরে দেখতে হবে কে অধিক নিকটবর্তী ছেলে चाचा तो असबा थेबा शरियतर भाषा आसबा जरा वंशे एमन ओ आर एस उत्तराधिकारी भाग पा जरा जर आल्लाक भाग निर्धारण करा যদি কোন মহিলা সম্পর্কে ওসিয়ত করে গিয়ে থাকে যে আমাকে আমার বোন যেন গোসল দেয় হ্যাঁ সোমাল ওম তারপরে তার মা হক রাখে সোমাল তারপরে তার দাদি বা নানি তারপরে যারা অধিক নিকটবর্তী মহিলাদের মধ্য কারণ মহিলাকে হ্যাঁ নিজের বংশের হইলেও পুরুষরা একমাত্র স্বামী সারা অন্য পুরুষরা কৌশল দেবে না আরতুয়া দেয় আর বিবাহ কে মতের সাথে সাথে একেবারে কি করে দেয় উজু টুটিয়ে দেওয়ার মতো টুটিয়ে দেয় বিবাহ নষ্ট হয়ে গেছে যেমন ওদের উজু নষ্ট হয় নাকি মারা গেলে বিবাহ নষ্ট হয়ে যায় তাদের সব ভুল কথা বলছেন এই জন্য শেখেন কেন দলিল কি দলিল শোনেন দুটো দলিল এখানে রয়েছে একটা হচ্ছে যে অবাকার সিদ্দিক রাজি আল্লাহ এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি আর সর্বপ্রথম ব্যক্তি রসুলামের সাথী সঙ্গীদের মধ্যে প্রথম খালিফা তিনি তার স্ত্রীকে গোসল দিয়েছেন তার স্ত্রী তাকে সবাই দুই বছর পরে দুই বছর তিন মাস ১৫ দিন তিনি খেলাফত করেছেন তো ওই সময় তার স্ত্রী তাকে গোসল স্ত্রী কোন স্ত্রী তার নাম ছিল আসমা অমাইস আসমা বিনতে ভাই কোথায় শহীদ হয়েছিলেন তিনি বর্তমান হচ্ছে জর্ডনে জর্ডনে খ্রিস্টানদের বিরুদ্ধে যে জেহাদ হয়েছিলেন নাই মোতার যুদ্ধ ওই মোতার যুদ্ধে তিনি শহীদ হয়েছিলেন যে সব কমান্ডার সেনাপতি শহীদ ছিলেন জাফর একজন ছিলেন আব্দুল রা হ্যাঁ জায়দিন হারেসা জায়দিন শহীদ জাফর জাফর শহীদ হাজার আব্দুল বিন রাওয়াহা আব্দুল বিন তিনজন শহীদ হয়ে পরপর তখন খালেদ বিন ওলিদ পতাকা দিনে আল্লাহ বিজয় দান করেছিলেন তো জাফার রাজি আল্লাহ স্ত্রী প্রথম ছিলেন উনি তারপরে জাফার রাজিয়াল্লাহ তারা যখন শহীদ হয়ে গেল ওয়াল্লা মুস্তুষ্িদা যখন শহীদ হয়ে গেলেন তাজাউজাহ আবু বাকরিনাল্লাহ তারা তাকে বিবাহ করেছিলেন তাহলে সাহবাইকারে জামান নাই বিধবা বাড়িতে বসে থাকতো না কারণ বিধবা যদি স্বামী ছাড়া বসে থাকে তো তাতে পাপের বেশি সম্ভাবনা রয়েছে পাপের বেশি সম্ভাবনা রয়েছে বিশেষ করে বয়স যদি চল্লিশের মধ্যে থাকে বিবাহ করবো না করে বা বিবাহ দেবো না নাকি বিবাহ হয়ে যাওয়া ভালো না বিয়ে জামানায় কোন বিধবা এইরকম বসে থাকতো না হ্যাঁ বিবাহ বিবাহ হয়ে এটা হচ্ছে ইসলাম विधवा गो विबोना देवना महिला ना ना विबो ना एक स्वामी गे द्वित घरे जब ना एगुली हम हिंदू कथा हिंदू सभ्यता हिंदू विधवा जार फले सत गले सतह प्रथा यज्ञ उठिए सब दल दल मुसलमान हो जा सतीदाह प्रथा जी थकेत राजा रममोहन रा उठा आज के भारत अधिकांश हिंदू मुसलमान हो जित কে জ্বলতে চায় যে স্বামী মারা গেছে তো আমিও গিয়ে চিতাতে হবে সতী দাহ প্রথাকে উঠিয়ে দাও বড় চালাকের সাথে ইংরেজদের আমলে উঠানো হয়েছে এটাকে একটি দলিত তাহলে আকার সিদ্দিক রাজি আল্লাহ তালানকে কে গোসল দিয়েছিলেন তার স্ত্রী গোসল দিয়েছিলেন তারপরে দেখেন তাহলে তাদের কাছে বিধবা বিবাহ করা আইবো ছিল না যে বিবাহ করছে ছেলে বা লোক তারও কাছে দোষের বিষয় ছিল না যে এক স্বামী খেয়ে এসছে আবার এরও মাথা খাবে এগুলো হিন্দুদের কথা কাফেরদের কথা এবং তো অনেক সময় ইমান নষ্ট হয়ে যেতে পারে শরীয়তের আপত্তি বিধবার বিবাহ নবী করিম সাল্লা করিয়াছেন সাহাবারা করিয়েছেন আর তারপরে যেকোনো মহিলা বিধবা হইতে পারে যদি এইরকম কথা বলেন তাহলে আল্লাহাক আপনি যেন আক্রমণ করছেন করে দিতে পারে আনাহা থেকে বর্ণিত তিনি বলছেন রাজা এলাই রসুল বিল বাকি একটা জানাজাত কবরে দাফন করে রসুরস্লাম ফিরলেন ওয়ানা আজেদ সোদান মাথায় খুব ব্যথা হচ্ছিল আকুল ওয়ারা আশা আর বলছেন হাই মাথার ব্যথা প্রচন্ডে কবলি দুটো পড়া মা থেকে আমি হবে আর মা তাই আমি কারিমা আইজা মিত রয়েছে আইজা মা মিত্ত উখরা হাইয়া মিত্য এই শব্দটি দুটি গ্রামারে দুটি বাপ থেকে হয় মাতা মতো সামি আসমা থেকে হয়তো আর মাতা বলছেন যদি আমার আগে মারা যাও ফাগাসাল তোকে তাহলে তোমাকে আমি গোসল দেব এবং তোমাকে আমি কাফন দেবো আলিকে তারপর তোমার উপর আমি নিজেই জানাজা দাফান তোকে আমি তোমাকে দাফন করব। তাহলে কি বুঝা গেল যে স্বামী স্ত্রীকে কে গোসল দিতে পারে করার জন্য এনতে কালের সাথে সাথে আর নবী সাল বলছেন আয়সা তোমাকে তুমি যদি আমার আগে মারা যা তোমাকে আমি গোসল দেবো কাপন দেবো তোমার জানাজা দাপন করবো হ্যাঁ তো নবী করিম সাল্লাহআাল্লাম এই কথা বলেছেন রহুল বুখারি হাদিসমা তিন নম্বর দলিলেন তিন নম্বর দলিল হচ্ছে চতুর্থ খালিফা রসুলের জামায় আলী রাজিয়াল তার স্ত্রী ফাতেমা রাজিয়া কারমে। রসুল্লাহ ছোট মেয়েকে তিনি কি করেছেন গোসল দিয়েছেন এই হাদিস বর্ণনা করেছেন তাহলে এই মশলাও বোঝা গেল আর এই মশলাও বোঝা গেল যে ফকিরা বলছে না যে কোন মজাহের ফকিরা বুঝতে পারবেন আপনারা যে কেউ কেউ বলেছেন যে স্বামী স্ত্রী মারা গেলে বিবাহ নষ্ট হয়ে যায় বিবাহ বিচ্ছেদ হয়ে যায় এটি তাদের মন গড়া কথা येत, कबीर आज क्यों जो पांच तकबीर पड़े जाए रही है यकम पढ़वें जनसाधारण जातेज्ञ नाई जाना मसला और पांच तकबी दिए फिलल अकबर आल्लाकबर शुरू सुभानल्लाह शुरू हो गए तरीके तरीके अल्लाहकब्लाकबर करीके नाम है सुभान आल्ला पीछन दिखाई मुसल ना जाने जाना जाकबीर हदीज़ तो सही मुस्लिम आ छयिर हादीज अल्लाह आलवानी नकल कर सूंदर एक कितब रही है बांगल्ला अनुबाद তো এইগুলো যদি আমল করতে যায় আর সমাজ হচ্ছে অজ্ঞ সমাজ দিন ইসলাম যায় না জানাজার তরিকায় যায় না যে প্রথম তকবিরের পরে কী পড়তে হয় দ্বিতীয় তৃতীয় তকবির এগুলি জানে না তো কয়েক তকবির হয়তো অতো অত মশলাই জানে না হয়তো তো এইরকম সমাজ এরকম কাজ করবেন না যাতে গোলোযোগ সৃষ্টি হয় তাহলে জানিয়ে দেবেন আগে যে আজকের আমাদের জানাজা হবে পাঁচ তকবীরে আর এটা হচ্ছে সন্নত আর ওখানকার লোকেরা যেমন এত মানে গোণা আবার না হয় যে কোথায় পেলে সন্নত তুমি নতুন ধর্ম আসলে তুমি যাতে মানে শিক্ষিত পরিবেশ হ্যাঁ বুঝে এইরকম যদি হয়তো ঠিক আছে আর তারপরে যিনি বলছেন তিনি প্রভাবশালী তার কথা চলে ওই সমাজে একজন নতুন মানুষ আপনাকে এলাকার লোক কেউ চেনে না গেছেন আজকে পাঁচতকে জানা যা পড়বো আপনাকে চেনে না ওখান থেকে আউট করে দিব আপনাকে মার খেয়ে বড় লোক হয়ে যেতে হবে তাই না তো এইরকম কাজ করবেন এটা হেকমতের খেলাফ কাজ এই জন্য প্রসিদ্ধ হচ্ছে চার তক বীর চারতক করেন কিন্তু জেনে রাখার জন্য বললাম যাতে করে কেউ না মনে করে চলে আসলে চার জানাজার নামাজ হবে আর বান লেখক বলছেন যে চার তকবীর দেবে ওয়াক ও বাহে হবে। এতে কোন দিমৎ নেই যেমন ফরোজ নামাজ সন্ন্যত আকবার প্রথম হাত উঠাচ্ছেন এতে কোনো দিমত আছে হানাভিরা উঠায় সাফাইরা উঠাই মালিকীয় উঠাই হামবেলি উঠায় আহ উঠায় সবাই উঠায় তাই না পরে রুকুতে যাওয়া রুকু থেকে উঠাতে সমস্যা আছে ওখানে তখন মানতে চায় না একদল যদি অধিকাংশ জানাজার নামাজে প্রথম তকবীর সকলের কাছে প্রথম তকবীরে সকলের কাছে রফুল ইয়েদেন আছে মানে হাত উঠানো আছে আল্লাহ আকবর আর তারপরে রফুল ইয়েদেন করবেন কি করবেন না লেখক কি বলছেন তা দেখেন আর তারপরে সঠিকটি বলবো বলছেন যে চার চার তকবির দেবেন প্রথম তকবির আল্লাহব কি করবেন সুরাতে পড়বেন আর সুরাফাতে কোরআনে করিম এই জন্য কোরানেম শুরু করার আগে কি করতে হয় পড়তে হয় আর সুরাফ আতে প্রথমে যেহেতু বিসমিল্লা রয়েছে বিসমিল্লা পড়বেন আর তারপরে मजबलिया हादी और ने के साना बोलते দুঃখের হাদিস ছাড়া হচ্ছে কিভাবে যদি একটা ছোট্ট সুরা সুরাহ ফালাক অথবা সুরাহ আসর সুরাহ কৌসর এরকম পড়ে নেন আয় আয়াত একটি আয়াত বা দুইটি আয়াত তাহলে ভালো লেখক বলছেন সেটা হচ্ছে কারণ এই মর্মে একটি আব্দুল্লা আব্বাস থেকে হাদিসটা শোনেন তাহা বিন আবদুল্লাহিনা আমি একবার আব্দুল আব্বাস রাজিয়াল পিছনে নামাজ পড়ল তার মানে রসুরুল্লাহ সাল্লাহ সাল্লামের পরে আব্দুল আব্বাস কি পড়লেন সুরা ফাতে পড়লেন আর একটি ছোট্ট সুরা পড়লেন ওয়া যাহারা আর একটি উচ্চ স্বরে পড়লেন হাত আসমানা আমরা শুনতে পেলাম তাহলে এক একটু যদি জোরে পড়ে যাতে আশেপাশের লোক শুনতে ঠিক আছে কিন্তু মাগরে এসার মত করে ফজর মতো করে জাহারি কেরাত করবে এটা যে এই জাহারান মানে জোরে কেরাত নয় বরং পাশের লোক যেমন এক একটু শুনতে পায় এই ধরনের জি অথবা তালিমের জন্য শিক্ষার জন্য যাতে করে জানতে পারে যে কি পড়ছে জোরে পড়ে আমাদের সুরাফাতে নবী সাল্লা সালামের সন্নতাই কার যেটা আমল ছিল সেটা মনে মনে পড়া ছিল ইনামা জাহার তো আমি জোরে একটু পরে দেখালাম তোমাদেরকে সুরাফাতে লেতা জাতে করে তোমরা জানতে পারো যে সুরা জানা যাতে পড়া হচ্ছে পরিভাষাগুলি ছিল কি ছিল সন্নত মানে নবীর তরিকা সন্ন্যত মানে নবীর আদর্শ হতে পারে অজবন্নত হতে পারে মুস্তাফ হতে পারে যাতে করে জানতে পারো এটা নবীর আদর্শ ওয়াহাক্কুন এবং এটা হচ্ছে সত্য এটা হচ্ছে আবু দাউদ নাসাই বর্ণনা করেছেন এই হাদিস স্পষ্ট প্রমাণ করে যে জানাজার নামাজে কি পড়বেন আল্লাহ আকবর রহিম তারপরে সুরা ফাতেহা পড়বেন তার সাথে একটি ছোট সুরা যদি পড়েন তো ভালো সুমাযানিয়া তারপরে দ্বিতীয় তকবির দেবেন দ্বিতীয় তকবির দেওয়ার পরে দুরুদ পড়বেন দুরু ইব্রাহিম সলাাত ইব্রাহিম পর পেশ করবে কা যেমন বসে সলাাত পড়েন মানে দুরুদ পড়েন আল্লাহ মসলি ইব্রাহিম আল্লাহ আলা হামিদুম এই পড়েন সুম্মাই কাবসাহ আর যদি বেশি যত বেশি পড়বেন তত ভালো যত বেশি দোয়া পড়বেন তত ভালো একটি দোয়া দেখেন প্রথম দোয়া যে প্রসিদ্ধ দোয়া আল্লাহমা ফেলে হাই না সগীর এনা কেবিরা আমাদের যারা এখানে উপস্থিত তাদেরকে মাফ করে দাও যারা অনুপস্থিত মুসলিম তাদেরকে মাফ করে দাও সগির আমাদের ছোটদের কেউ মাফ করে দাও কবির আমাদের বড়োদেরকে ক্ষমা করে দাও অজাকারেন আমাদের পুরুষকেও মাফ করে দাওান আর আমাদের নারীদেরকেও মাফ করে দাও আল্লাহ আহিআই মিন্না আমাদের মধ্যে যাদেরকে তুমি এখনো বাঁচিয়ে রেখেছো। ফা আহ আহি আল ইসলাম তাদেরকে ইসলামের ওপর বাঁচিয়ে রাখো ইসলামের ওপর জীবন দান করো ওমান তো মিন্ আর আমাদের মধ্যে যাদেরকে তুমি মৃত্যু দান করেছো মানে যাদের ইন্তেকাল হয়ে গেছে ফাতাহ আল ইমান তাদেরকে ইমানের ওপর মৃত্যু দান করো হ্যাঁ বা তা যাদেরকে তুমি অফার দেবে তাদেরকে ইমানের উপর তুমি দাও मृत्युदान कर प्रथम दुआन बर्णित रही है इबने मजा अत्यंत सूंदर दुआ सहबी सूने समबत अबू सुदे रजियाल रसुरुआ एक मईयातर ओपर जान लो হ্যাঁ ত্রিত তকবীর বা চতুর্থ তকবীর পরে তখন আমি আকাঙ্ক্ষা করলাম আল্লাহ পাকের কাছে যে আল্লাহ যদি আজকে এই মাইয়েতটা হইতাম আর এই বরকতের দোয়াটি আমার জন্য হইতো আমি ভাগ্যবান হয়ে যেতাম সে দোয়া দেখেন যদি একজন মাইয়েত হয় তো এক বচন দিয়ে আল্লাহমাকু ওয়ার হামহুয়া ফেহি আর যদি অনেক মাইয়েত হয় একসাথে কয়েকজন জানা যান আল্লাহমাদুম ওর হাম যদি মহিলা হয় আল্লাহমাদ হাম আল্লাহ ওই মৃত ব্যক্তিকে ক্ষমা করে দাও ও হাম তার ওপর রহম করো দয়া করো ও আফেহি এবং তাকে নিরাপদ রাখো ও আফ এবং তাকে তুমি ক্ষমা করে দাও ও আখের নজল এবং তার আতিথ্য সুন্দর করো তাকে তার पानी द्वारा बरफ द्वारा शिल बारदान शागुल पाथर पड़े অনেক কাহিনিয়াল খাতার তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও গোনাহমূহ থেকে কামায়ুকা পরিছন্ন করা হয় চাইতে উত্তম উৎকৃষ্ট বাড়ি দান করো ও আহলান খেরামিন আহলেহি আর তাকে এমন পরিবার দান করো হ্যাঁ আখেরাতের জান্নাতের পরিবার হুর যা তার এই দুনিয়ার পরিবার চাইতে উৎকৃষ্ট হয় এবং তার কবরকে আলোকিত করে দাও কবর নূর দিয়ে ভরে দাও আল্লাহ তাহারাহু এবং তার নে থেকে আমাদেরকে বঞ্চিত করিও না वंचित करा मानी दिए सही रकम शे, नेक जीवन के दान करो अथवा तरीका मुताबिक भलो क्षेत्र के कर तफिक दान करो अनेक समय देखा जा एक जन लोक अपन सेब पाचन आपनर मध्यम हेदायत ने विषयगुली होते चले जा फेतन फेले दियोना कारण फेतना बड़ो फेतना यूमान फेतना जारा शहीद सलमत गत सप्ताह एक बड़ शेख सऊदी आरबे बादशाह अब्दुल्ला रही इंतकाले एक बक्त्य करें तोते सोल्लम सुबह एक मानूषामुक्त मारा जाते परे, तो चाहते भाग्यवान और क्यों नहीं जीवन आलमदीलामर थी तहिदर पर रसुलरिकार ओपर थे सलमत चले पलियारेतन पड़लें ना दिने फेतनई पड़लें ना तब चेत बामिया ठीक क्या क्योंकि जा रा दुनिया बेचे आर को विश्वास नहीं रोजी रोजगार चले जामिया दिन दुनिया फेतना নে কামলের অবস্থায় যে আল্লাহর কাছে চলে যেতে পারছে সে হচ্ছে ডান দিকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ডান দিকে সালাম ফিরবেন ডান দিকে সালাম ফিরার হাদিস স্পষ্ট রয়েছে পক্ষান্তরে দুই দিকে সালাম ফিরার হাদিস গুলি तुलना सालामीर सऊदी आरोप एकदि सालाम फिर आल हलम रहमतुल्ल आल कैकट दल्लेख कर सालाम फिर और उन्नीस एकदिगे सालाम फिर जथेष और दुई दिखे सालाम फिर तसुविधा नहीं दलगनी ओ किता पेश कर फिर আহ বেশ কিছু ফোকাহা ওলামারা দুই দিকে সালাম ফেরার মত পোষণ করেছেন দেশে দুই দিকে সালাম ফেরা রয়েছে কোনো দোষের কথা নাই দুই দিকে সালাম ফিরবেন এগুলো কাজে বিরোধিতা করার কোন প্রয়োজন নেই কারণ উভয় পক্ষের দলিল রয়েছে যেখানে দলিল নেই সেখানে বিরোধিতা করেন আপনি আর যেখানে দলিল আছে দুই পক্ষে সেই ক্ষেত্রে কোনো প্রয়োজন নেই আমাকে একটা আর একটা অতিরিক্ত দূরত্ব সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই এইরকমই আমি এই জন্য উপদেশ দিই রুকু থেকে উঠার পরে হাত বাঁধা আরে রুকুর আগে বুকের বাঁধছেন জ্বালা শুরু হয়ে যায় তো প্রয়োজনটা কিছু দেশে গিয়ে আপনাকে আবার রুকুতে বুকে হাত বাঁধবে যেখানে দলিল অত স্পষ্ট নয় বুঝা গেছে সব সময় মানুষের সাথে চেষ্টা করবেন যদি কোরআন হাদিস অনুমতি দেয় হ্যাঁ যেখানে অনুমতি নেই সেখানে যদি ওখানকার মতো আপনি আমল করেন কোনো দোষের কথা নাই ওয়াস্তাহেবাদেবের প্রত্যেক তকবিরে রাফুল এদাইন করা মুস্তাহাব সাহেব বলছেন যে প্রত্যেক তকবিরে রফুল এদাইন করা এই সমস্ত ঐক্যমত রয়েছে যে প্রথম তকবিরে হাত উঠাবেন এটা একমত হানিমালিক সবাই প্রত্যেক তকবীরে আল্লাহ হকবার হাত উঠাইতেন রফুল করতেন সেই জন্য যদি এই সৌদি আরবে যেমন আমলটা রয়েছে কি প্রত্যেক তকবীর সাথে হাত এই রকম করেন এটা ভালো এটা হচ্ছে আবদুল্লা নম্লা রসুল থেকে আমল প্রমাণ করা যাবে না এই জন্য আলবানি সাহেব বলছেন যেহেতু আমরা মনে করি যে যদি কেউ না উঠায় তাহলে সেটা রসুল্লাহামের সন্ন্যত কার রসুল্লাহ আমরা প্রমাণ দিতে পারবো না যে তিনি বাকি তকবির গুলিতে হাত উঠিয়েছেন এই জন্য অনেক আহলেদু সালামারা ভারত বাংলাদেশে দেখা যায় তারা অনেক মিশর দেখবেন দলিল এই ক্ষেত্রে আলবানি সাহেব বলছেন যে হানাফি ভাইরা যেখানে সানা পড়ার প্রমাণ নেই কি করে সানা পড়ে সুরা ফাঁচা পড়ার প্রমাণ আছে পড়েন না রফুলিয়া দিন করার মানে তো এই শেষ হতে যাচ্ছে ওয়াইদা কানাল মাই ইমরা মহিলা যদি হয় মেয় আপনার তাহলে আল্লাহ মাহা বলবেন যেমন বললাম স্ত্রী লিঙ্গ দিয়ে मारा गया दिन जेष्ट मक्काउीगुल আর বাকি অংশ ইনসা আল্লাহ আল্লাহর আলম সাহি সালামত থাকলে আগামী সপ্তাহে পুরো করে দেওয়া হবে বলেছে দুয়ারই সেরে দেন সারব পাঁচ সাত মিনিট পাঁচ সাত মিনিট ঠিক আছে ছোট বাচ্চাদের জন্য একটা বিশেষ দোয়া ছোট বাচ্চা যদি হয়ক না বালিকা একটা খাস দোয়া রয়েছে আম্মাই দা কানা ফারাতান যদি মৃত ব্যক্তি না হয় মানে হচ্ছে সগির ছোট বাচ্চা ছোট ছেলে অথবা মেয়ে আজিম এই দোয়াটি পড়বেন এই দোয়ার কিছু অংশ হাদিসে প্রমাণিত আর এই দুয়া অনেক করেছেন। প্রথম অংশটুকু কোন হাদিস রয়েছে কি দোয়া দোয়ার অর্থটা দেখি আল্লাহ আলহ ফারাত হে আল্লাহ এই শিশুটিকে ছেলে অথবা মেয়ে শিশুটিকে ফারাত আমাদের জন্য অগ্রগামী করে দাও মানে আমাদের আগে সে গিয়ে যেন আমাদের জন্য সুপারিশ করে ছোট বাচ্চারা বাপ মায়ের জন্য সুপারিশ করে জোখরান্লি ওয়ালেদি আর তার মাতা পিতার জন্য তাকে তুমি তার সঞ্চিত ধন করে দাও যেন মারা গেছে এটা তার একটা সম্পদ মূল্যবান সম্পদ আখেরাতের যে এই নাবালক ছেলে এই কি করবে বাপ মায়ের জন্য সুপারিশ করবে সুপারিশ বানিয়ে দেওয়া মোজাবান আর এবং তার দোয়া কবুল করো সুপারিশ হচ্ছে আখেরাতের দোয়া তো তার সুপারিশ কে কবুল করো আল্লাহল বিহি মহমা আল্লাহ এই শিশুর দ্বারা তার বাপ মায়ের দাড়ি পাল্লা কে আমল নামা যে মাপা হয় আর এই বৃদ্ধি করে দাও বাড়িয়ে দাও বড় করে দাও সালাহ মহমিন এবং তাকে মিলিয়ে দাও আমাদের যারা উত্তরসূরি হ্যাঁ মম যারা নেক তা তাদের সাথে অর্থাৎ নেক লোকদের সঙ্গী করে দাও তাকে সাথে পৌঁছে দাও ওয়াকিহিবে রহমাত আজাব আলী এবং তাকে তোমার রহমতে জাহান নামের আজাব থেকে রক্ষা করো দাঁড়াবার ক্ষেত্রে যখন নামাজ পড়ে যেহেতু নামাজের মশলা চলছে শুননা তোল ইমাম হেজা রাসির রাজি ওসতি মার আতি হচ্ছে যে এমাম দাঁড়াবে পুরুষের মাথার সামনে পুরুষ লাশকে রেখে মাথার সামনে কি করবে এমাম সাহেব দাঁড়াবে মহিলার মাঝখানে মহিলার মাঝখানে দাঁড়াবে মহিলাকে রেখে মিডিলে দাঁড়াবে তাহলে কেন এতে একটা হেকমত আছে হেকমত আছে মহিলাদের তাহলে অধিক পর্দা হবে এমাম দাঁড়িয়ে গেছে তাহলে আসল শরীরের পর্দাটা যেন হয়ে গেছে পিছনের লোকের অত নজর আসছে না যদিও কাফুন দিয়ে সবকিছু ঢাকা আছে চাদর দিয়েছে তাহলে কি হবে সাবালক এমামের কাছাকাছি হবে সাবালক পুরুষ এমামের কাছে রাখতে হবে এজাজ তামাতিল যদি একাধিক জানাজা একত্রিত হয় ওয়াল মার আত মিমাই আলিল আর মহিলা যদি হয় মহিলাকে কেবুলার দিকে মানে পুরুষ থেকে एमाम काना और छोटो मास मर आते। तरीका नाबालक शुद्रे ऐले महिला बड़ महिला अः नाबालिका देखिए छोट छोट बा মহিলার উপর কি করতে হবে আগে বাড়াতে হবে কাকে নাবালক ছেলেকে সুম মালমার তারপরে মহিলা হবে আর তারপরে হবে মার আলারা আসির রজলে বলছেন যে নাবালক ছেলেদের মাথাটা হবে নাবালক ছেলে যদি হয় তো হে আলারা আসির রজুল মাথা পুরুষের মাথার কাছে মানে পুরুষরা কে যেমন করে দাঁড় করেন ওর পাশাপাশি হ্যাঁ ना बालक ऐले के दाड़ कर एकी रोकम। है रजुल आर हावे माथा बोर। एक ही रकमारे जो पुरुष महिला थे महिला सामने है तर मान पुरुष মহিলাদের মতই হবে নাবালিকার অবস্থা মধ্য অংশটি হবে হে আলার রাসের রাজ পুরুষের মাথা বরাবর ওয়া কোনাল্লু না যেমিয়ান খালফাল এমাম আর সমস্ত মোসাল্লিরা এমামের পিছনে তাহলে এমাম একাই দাঁড়াবে এমাম একাই দাঁড়াবে ইয়া ডান দিকে দাঁড়াবে বাম দিকে নাই যেমন অন্য অন্য নামাজ অন্য নামাজ আমাদের দেশের লোকেরা ভুল করে জায়গা নেই তখন এমামের ডানে ও আছে বামে ও আছে মহিলাদের মতো কাতার হয়ে গেল তারপর সবগুলি ডান দিকে দাঁড়ায় কিন্তু এমামকে মাঝখানে রেখে দুই দিকে মুক্তায় দিয়ে মহিলাদের জামাতের মতো এরকম করা ঠিক নাই তো এখানে আজকের আলোচনা শেষ করছি আল্লাহ ফাকাবুল আলমিন যেন আমাদের কে করিবাহাদিস জানার مینے چلار عمل توفیق دان کرک رب الدانات پڑھے اللہ, اللہ, اللہ پاک جن کے مرت دان کربکا رب الزم ایسلام المر سلحمد اللہ رب اللہ علمی যখন অন্য অন্য নামাজ আছে অন্য নামাজে রুকু নাই শেষ দানি মানে অন্য নামাজে ক্যাশ করা আল্লাহ আহমদার আকাশ মোকা জাল্লা সানা মানে জাল্লা মানে জালাল থেকে আর সানা মানে আল্লাহের গনগান তোমার গনগান বড় হোক গণগান বড়ো হোক শব্দের অর্থ ঠিক আছে কিন্তু হাদিসা নেই এরকম গণ হাদিসের এরকম শব্দ নেই জি সাল্লাহ নবিয়ান মোহাম্মদাল্লা